রাহিমদিনিয় দর্শক মন্ডলী আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি এই শৃঙ্খলাই আপনারা আমার সাথে রয়েছেন এবং যে বিষয়ে আলোকপাত করছি এগুলোকে যে যেখানেই আছেন সে সেখান থেকে অবলোকন করছেন তার জন্য আপনার জন্য আন্তরিক দোয়া এবং অভিনন্দন জানাচ্ছি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সুমতি দেন পৃষ্টিভি মেলার মাধ্যমে আমরা যেন নিজেদের ইমানকে বাড়াতে পারি ইসলাম সম্পর্কে সচেতন হতে পারি আজ আপনাদের সামনে যে আলোচনাটা নিয়ে আসছি সেটা পরবর্তী আলোচনার অবশিষ্ট কিছু অংশ তার মানে ইচ্ছা করে যদি কেউ কাউকে মার্ডার না করে কিন্তু তার দ্বারাই হয়ে যায় তো তাহলে তার আমি আলোচনা শেষ করে দিয়েছি সেক্ষেত্রে শুধু একটা কথা আর বাকি ছিল এই যে একটা হত্যাকে বলা হয় কাতুলুল গলা তার মানে অপহরণ করে হত্যা করা আজকাল অপহরণ কথাটা তো আমাকে ব্যাখ্যা করতে হবে না দেশে অপহরণ সংখ্যাটা এতটাই বেড়েছে যে এটা একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে শিশুকে অপহরণ করে নেওয়া কোনো ব্যবসায়ীকে অপহরণ করে নেওয়া কোনো কলেজের প্রফেসরকে অপহরণ করে নেওয়া এবং অপহরণ করে নিয়ে তাকে পণ বন্দি করা পাঁচ লক্ষ টাকা দাও দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যাও দশ লক্ষ টাকা দাও তাহলে তার প্রাণ বাঁচবে নাহলে তাকে প্রাণ নাশ করা হবে এটাকে বলা হয় অপহরণ যদি কোনো অপহরণকারী একজন মুসলমানকে নিয়ে যায়। আর নিয়ে যাওয়ার পরে তার প্রাণ নাশ করে তো সেক্ষেত্রে আল্লাহ রবুল আলমিনের আইন কি তাহলে আপনি নিজে নিজে বুঝে দেখুন যে অপহরণ করে নিয়ে যাওয়ার পর তাকে যে মেরে ফেলছে তো এটা তার ইচ্ছাই হচ্ছে না তার অনিচ্ছাই হচ্ছে পরিষ্কার কথাটা তার ইচ্ছার মধ্য দিয়ে হচ্ছে সুতরাং সর্বপ্রথম যেটা রূপ বলেছিলাম কাতলে আমাদ ইচ্ছাকৃতভাবে হত্যা করা এটাও তার অন্তর্গত কিন্তু তফাৎটা শুধু এখানে ভালো করে লক্ষ্য রাখবেন যে ইচ্ছাকৃত হত্যা করার ক্ষেত্রেও সেখানে আল্লাহ বলেছিলেন তার কর্তৃপক্ষরা ওয়ালিরা যদি তাকে মাফ দেয় অর্থদণ্ডে তো তাহলে মাফ দিতে পারে এখানে কিন্তু অপহরণকারীকে যদি হত্যা করে দেয় ওই বালককে নিয়ে গিয়ে বা লোকটাকে নিয়ে গিয়ে তো তাহলে তাকে মাফ করার কোনো সুযোগ নেই এবং তাকে অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়ার এখানে কোনো সুযোগ নেই তার প্রাণ নাশ ঘটাতেই হবে অর্থাৎ জানের বদল অনিবার্য ভাবে তাকে করতে হবে যেহেতু সেইখানকার হত্যার চাইতে এটা আর একটু কঠিনতর জিনিস তার মানে কি তাকে আমি নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে আবার সময় দিচ্ছি যে হ্যাঁ লোকটা বেঁচে আছে এখনো আমাদের হাতের মুঠোয় আছে এখনো আমরা তাকে মেরে ফেলিনি এই যদি করো তাহলে বাঁচবে এই যদি না করো তাহলে মরবে তাহলে এটা তো অনেক বড় ঘটনা এর জন্য আল্লাহ তালা এর দণ্ড একটু শক্ত করে দিয়েছেন যে এর জন্য মাফ করে দেওয়ার কোনো সুযোগ নেই এবং এর জন্য অর্থ দণ্ডের কোনো অবকাশ নেই ওকে যানের বদলে যান নিতে হবে ওর আর একটা কথা শুধু বিগত আলোচনার মধ্যে থেকে বলি যে যেটা শিব হে আমদ মানে ইচ্ছার মতো মোটামুটি দেখতে সেই ক্ষেত্রে যেটা তার প্রাপ্য দিয়াত দেওয়ার তো দিয়ে দেবে এটা হলো মানুষের সাথে মানুষের বুজ পরামর্শ করে নেওয়া বা তার সাথে সোলা করে নেওয়া আল্লাহরটা কি হবে তার জন্য বলা হয়েছে যে তাকে কফ দিতে হবে কাফারা দিতে হবে সেইটাই যেটা ইতিপূর্বে বলেছিলাম হয় যে একটা কৃত দাসকে আজাদ করে দেবে কিংবা ষাট দিন এক নাগারে রোজা রেখে আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে মালিক আমি বান্দার হক বান্দার কাছে পৌঁছে দিয়েছি সেদিক থেকে আমি মুক্ত হয়ে গেছি আজ আমি তোমার কাছ থেকে এটা দিয়ে মুক্ত হতে চাইছি তাহলে সে লোকটা এবার সব থেকে মুক্ত হতে পারলো এবার আমি বলেছিলাম যে তিন প্রকার ইচ্ছা ইচ্ছাগৃত হত্যা ইচ্ছা সাদৃশ্য হত্যা আর আর হলো কি ভুল বশত হত্যা এটাকে বলা হয় ভুল বসত হত্যা ভুল করে হত্যা করেছি ভুল করে হত্যাটা কেমন করে হয় আপনি হয়তো হাসবেন বলবেন যে লোকটা কেমন কথা বলছে ভুল করে হত্যা মানে একটা লোকের প্রাণ চলে যাচ্ছে আর বলছে হত্যা হ্যাঁ হ্যাঁ হবে আল্লাহরিন হাকিম তিনি যে আইন দিচ্ছেন সে আইনের ভেতরে আমি হয়তো চিন্তা করিনি বলেই এটা আমার কাছে স্পষ্ট নয় ধরুন আপনি একজন মিলিটারি আপনি একজন পুলিশম্যান আপনি সরকারি ডিউটি করছেন আর আপনি প্রশাসনের লোক হয়ে সেটাকে প্রয়োগ করছিলেন এবার গুলিটা সেই চোরকে কে না লেগে সেই উগ্রপন্থীকে না লেগে মধ্যখান দিয়ে একজন সবজি ক্রেতা বাজার গেছিলেন কিছু সবজি ব্যাগ নিয়ে বাড়ি আসছিলেন ছেলেপিলে দিবেন মা দেবেন রান্না বান্না হবে বলে সেই সবজিওয়ালার বুকে গিয়ে বুলেটটা লেগে গেল। আপনি তর্জমা হলো খাতা তার জন্য বলা হলো কাতলে খাতা ভুল বশত এটা হত্যা আপনি বাঘ মারতে গেছেন বাঘের দিকে আপনি বন্দুক তুলেছেন বন্দুক চলল বাঘকে না আলেগে গিয়ে মানুষকে গিয়ে লেগে গেল এটা হলো ভুল এটা আমাদের সমাজে অহরহ ঘটেছে অহরহ ঘটে যায় শুধু বন্দুক বলেছি না বন্দুক থেকে নিচু দর গুলো হয় আমি এখান থেকে ঘরের যত কিছু আবর্জনা ছিল আবর্জনা একটা ক্যারিতে করে নিয়েছি সেখানে অনেক রকমের আবর্জনা ময়লা টয়লা আছে সে ক্যারিটাকে আমি আমার বাড়ি থেকে এভাবে ধরে জোর করে নিক্ষেপ করছি বাইরের দিকে তা আমার তো ইচ্ছে ছিল যে ডাস্টবিনে গিয়ে সেটা পড়ে যাক কিন্তু মধ্যখানে হঠাৎ করে যে একটা মানুষ চলে আসবে আমি তো ভাবতে পারিনি যেটা হুট করে গিয়ে লেগে গেল একটা মানুষের গায়ে ক্যারিটা ছিল আর নোংরা ফোংরা ছিল তার এটাকে কি বলবেন ভুল হয়ে গেছে ভাই আমরা তো তখনই বলি সরি মানে আমি দুঃখিত মানে আমার এটা ভুল হয়ে গেল আমি ভাই ইচ্ছা করে করিনি তার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন আমি আপনার কাছে ক্ষমা চাইছি তাহলে এইটাকে বলা হয় কাতলে খাতা কাতলে খাতার ব্যাপারে ভুলের ব্যাপারে আল্লাহর বিধানটা কি আছে আল্লাহ যে যেটা হত্যার বিধান বদলে জান তার যাবে না জান তার নেওয়া যাবে না কেন যে তার ইচ্ছা ছিল না তার দ্বারাই ভুল হয়েছে আর ভুল এই ভুলকে আল্লাহ রবুল আলমিন এই সীমানার মধ্যে রাখছেন যে ভুল ভুলই হয় ইচ্ছার মূল্য দেওয়া হয় ভুলের কোনোদিন মূল্য দেওয়া হয় না তার জন্য তাকে নিযুক্ত করা হলো কি তোমাকে একশোটা উঁট দিতে হবে বাজার দর উটের দাম যতটা লাগে হয় দামের দিকে এসো আর না হয় বাজার থেকে তুমি উঁট কিনে নিয়ে এসে তুমি তার ওয়ালিকে একশোটি উঁট দিয়ে দাও একশোটি উঁটের মধ্যে আবার এখানে আপনাকে মনে রাখতে হবে ওই সমস্ত কথাগুলো যে যেগুলো কোয়ালিটিগত বলা হয়েছে কোনগুলো হবে এক বছরের কোনগুলো হবে দুই বছরের এইরকম দুই তিন রকমের উঁটগুলো তাকে দিয়াত হিসাবে আদায় করে দিতে হবে যদি আমাদের দেশে সেটা বারো লক্ষ টাকা হয় সেটা যদি তেরো লক্ষ টাকা হয় তাহলে ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাকে সেই দামটাই দিতে হবে তাহলে আমি মুক্ত হয়ে গেলাম এবার শুধু এখান থেকে মুক্ত হওয়া নয় আবার আল্লাহ রবুল আলমিন বলছেন যে তাকে আল্লাহর কাছে আসতে হবে এবার কি আল্লাহর কাছে আসতে হবে আমি তো একটা ভুল করেছিলাম মানুষের মানুষের সাথে যেটা ভুল হয়েছিল আমার সেটা ভুলের আমি তার নিস্পত্তি করে নিয়েছি আল্লাহ আমি তোমার থেকে নিস্পত্তি করতে চাইছি কাপড়া হয়েছে, যেটাই কাপড়া সেইটাই কাফারা তাকে লাগবে তাহলে এখন পর্যন্ত আপনার সামনে যতগুলো আলোচনা আমি করলাম খোলাখলি ভাবে যে হত্যার রূপ হচ্ছে তিনটা এবং তিনটা রূপের কারণে আল্লাহ রবুল আলমিন তাদের শাস্তিকে আলাদা আলাদা করেছেন কিন্তু বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় শুধু আমাদের ভারতবর্ষ বলে নয় পৃথিবীর যে যেকোনো দেশ হয়তো একটি মাত্র সেই সৌদি আরবকে বাদ দিতে গেলে যে আল্লাহর এ সমস্ত আইনগুলোকে ফলো করা হয় না আর আল্লাহর আইন ফলো না হওয়ার কারণে আমরা আজকে মানুষের রক্তের কোনো দাম বুঝতে পারি না জলের দাম আছে আমাদের দেশে কিন্তু রক্তের দাম নেই আমাদের দেশে একটা মানুষ যদি কেউ হরিণ মেরে দেয় একটা মানুষ যদি কোন বন্যার করে নাই তো তার পেশনে পুরো প্রশাসন বসে যেহেতু সংরক্ষণ আইনের মধ্যে এগুলোকে মারা যাবে না। আমি আগে সম্মান কেন যে এ সমস্ত জাতিগুলো বিলীন যেন না হয়ে যায় কিন্তু একটা প্রাণীর যে এতখানি মর্যাদা তো তাহলে একটা মানুষের কতখানি মর্যাদা হওয়া দরকার ছিল সেদিকেও তো আমাকে সজাগ হওয়া দরকার কিন্তু মানুষের বেলায় ঘাটে মাঠে হাটে বাজারে দোকানে চৌরাহাতে রেস্টুরেন্টে হোটেলে সেখানে যখন তখন দেখতে পাবেন অমুক জায়গায় অমুক একটা লাশ পড়ে আছে তার গায়ে ক্ষত রেখা পাওয়া গেছে অমুক জায়গায় একটা লোককে কেউ গুলি চালিয়ে দিয়েছে সে মার্ডার হয়ে পড়ে আছে লাওয়ারিস। তার মানে বুঝা যাচ্ছে কি যে মানুষের রক্তের কোন দাম নেই মানুষের রক্ত অনেক যেহেতু মানুষের সংখ্যা হয়ে গেছে অনেক কাজে এইরকম ভাবে মানুষ দুটা চারটা মরে গেলে কি হবে আমার মনে হয় এইভাবেই তিরস্কার করা হয় অথচ আল্লাহ রবীন্দ্র মানুষের রক্তের কত দাম দিয়েছেন যে একটা মানুষের গায়ের রক্ত যদি ঝরে যাই তো তাহলে তার বিনিময়ে তাকে একশোটা উঁট আদায় করে দিতে হবে আল্লাহ তালা কত মান কত মর্যাদা কত সম্মান মানুষের করেছেন কিন্তু মানুষ আমরা মানুষের সম্মান করতে পারছি না বন্ধুরা আমার তিন প্রকারের হত্যার বিশ্লেষণ করে দেওয়ার পর এইবার এই বিষয়েরই কিছু একটু আনুষঙ্গিক বিষয় আছে সে বিষয়গুলোর প্রতি একটুখানি আপনাদের নজর ফিরাতে চাইছি তাহলে এই যে যদি কোনো একটা মানুষ এবার কি করে আরেকজন মানুষের কোনো রকম আক্রমণ করে তার যান না নিয়ে তার অঙ্গহানি ঘটাই তাহলে আল্লাহর আইন কি আছে অঙ্গহানি মানে কি আমি হুট করে একটা ছোট চাকু বা চাকর নোখ কাউরি চোখে মেরে দিলাম একটা চোখ কানা হয়ে গেল আমি এমনি তর্কের সময়ে হুট করে তার হাতে একটা লাঠির বাড়ি মেরে দিলাম একটা আঙুল তার নষ্ট হয়ে গেল কোনো বিতর্কের কারণে দন্দার কারণে এমনি করে একটা ঘুষি মুখে মেরে দিলাম তার একটা দাঁত ভেঙে গেল। যদি এমন হয় তাহলে কি হবে আশা করি সঙ্গে থাকবেন একটা ছোট্ট বিরতির পর আসছি এবং সেই সব কথা আপনার সামনে তুলে ধরছি ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদের সামনে আবার ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম যে হত্যার তিনটি পর্ব শেষ করে দিয়ে এবার তার একটা প্রাসঙ্গিক বিষয় আনুষঙ্গিক বিষয় তা হলো অঙ্গহানি অঙ্গহানির অর্থটা হচ্ছে কি যে লডি করতে গিয়ে হয়তো একটা ঘুষি মেরে দিলাম আমার সহপাঠীর আমার সঙ্গীর একটা দাঁত ভেঙে গেল হয়তো লডি করছিলাম তর্কাতর্কি করছিলাম এমন সময় এমন একটা অস্ত্র ঝেড়ে দিলাম যে তার একটা আঙুল কেটে গেল এমনও হতে পারে যে তার চোখের পাতা ছুটে গেল। অসম্ভব এগুলো নয় অস্বীকার করা যাবে না কেন যে অহরহগুলো ঘটে থাকে তাহলে এইগুলোতে হয় কি অঙ্গহানি হয় চোখ কানা হয়ে গেল একটা কান ছুটে পড়ে গেল একটা আঙুল খসে গেল কিংবা একটা দাঁত পড়ে গেল। কিংবা নাউজুবিল্লা মানে এমন লড়ালি করলাম যে হয়তো একটা লোকের একটা অন্ডকোশকে হয়তো নষ্ট করে দিলাম এরকম হতে পারে মানুষের শরীরের অঙ্গ এই অঙ্গগুলোর গুলোর ভেতরে যদি কোনো আপত্তিকর অবস্থা সৃষ্টি হয়ে যায় বা হানি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহ আইন দিলাম ইতি পূর্বের লোকেদেরকেও এই আইন দিয়েছিলাম তাতে কি দিয়েছি যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে তাহলে তার বদলে সে হত্যা হবে যদি কোন মানুষকে হত্যা না করে বরং তার যদি অঙ্গহানি ঘটাই তাহলে অঙ্গহানি তার ঘটানো হবে অঙ্গের আলোচনাতে এসে আল্লাহর আলমিন কি বলছেন যে যদি কেউ কাউরি নাক কেটে দেয় তাহলে তার নাক কেটে দাও যদি কেউ তোমাদের চোখ তুলে দেয় তাহলে তার চোখ তুলে দাও যদি তোমাদের ভেতরে কেউ কাউরি দাঁত ভেঙে দেয় তাহলে তার বদলে তুমি দাঁত ভেঙে দাও তাহলে আল্লাহ তালা কয়েকটি অঙ্গের নাম নিয়ে উদাহরণস্বরূপ বলে দিলেন এত খুচরো করে অঙ্গগুলোকে একটা একটা করে নাম নেওয়া যায় না শুধু অঙ্গ হিসাবে যখন তিন চারটা আল্লাহতালা বলে দিলেন তখন বাদ বাকিগুলোর জন্য আল্লাহর বিধান এভাবেই চলে আসছে তাহলে অঙ্গহানিতে আমরা চলে এলাম এখন এক একজনের অঙ্গহানি হতে গেলে সেই অঙ্গহানির কি রকম করে বদলা নেওয়া যায় সেই ক্ষেত্রে আল্লাহর আইন হচ্ছে ওই আগের আইনের মতো এই ক্ষেত্রে আল্লাহ রবীন্দ্রের আইন কি আগে যে আইনগুলো দেওয়া হয়েছিল প্রত্যেকটা আইনের ভেতরে সেখানে অপশন ছিল ঠিক সেই রকম এখানেও যেন আল্লাহ কি করছেন অপশান দিচ্ছেন আমাকে কি বলে যে অঙ্গহানি যে করবে তার সামনে এই দুটোই প্রস্তাব থাকবে কি যার অঙ্গহানি করা হয়েছে সে যদি অঙ্গহানি করতে চাই তাহলে অঙ্গহানি হবে আর সে যদি অর্থদণ্ড নিয়ে সন্তুষ্ট হতে চাইতে তাহলে তাকে অর্থদণ্ড দিয়ে তাকে সন্তুষ্ট করতে হবে দুটোই আল্লাহ রবুল আলমিন এখানে প্রসেস দিলেন এটা কি করে হবে যদি কোনো একটা মানুষ একটা আঙুলি ভেঙে দেয় তো তার বদলে এগুলো খুবই সূক্ষ্ম ব্যাপার আবার একটুর জন্য আবার জুলুম হয়ে যেতে পারে তার জন্য এগুলো সুবিচারকের কাছে গিয়ে বিচার নিতে হবে যেন তেন লোকের কাছে হবে না এবং ইসলামী আদালত থাকতে গেলেই সর্বোত্তমভাবে সেটা আঞ্জাম পাবে এছাড়া হবে না আর সেখানে নিযুক্ত লোক যারা আছেন তারাই করবে এটা এছাড়া যেন তেন লোক এই কাজ করে দিতে পারবে তাও সম্ভব নয় যেহেতু অঙ্গহানি যে পরিমাণে হয়েছিল সেই পরিমাণেই অঙ্গহানি হতে হবে সেখানে যদি আমি একটু বেশি করে দিই তাহলে কিন্তু আমি আবার ওই জিয়াদাতি করলাম বেশি করে দিলাম তার জন্য আমি আবার দায়ী হব কাজে এদিকে লক্ষ্য রেখে অঙ্গহানি ব্যাপারটাকে দেখতে হবে আর এইভাবে অঙ্গের বদলে অঙ্গ নিতে হবে তো যদি এমনটা আল্লাহ না করুক ঘটে যদি ঘটে যায় তো সেক্ষেত্রে যদি কেউ বলে যে ভাই তুমি আমাকে টাকা নিয়ে উঁট নিয়ে দণ্ড নিয়ে আমাকে ছেড়ে দাও তো তাহলে সে তাও করতে পারে তার জন্য আল্লাহ রাবুল আলমিনের নাবী আমাদেরকে যে নিয়মগুলো দিয়েছেন সে নিয়মের ভেতরে তো খুচরো খুচরো করে না বলতে গেলেও অন্তত পক্ষে জরুরি কটা আপনাকে বলে দিচ্ছি যদি কেউ আঙুল কেটে দেয় তো তার বদলে আঙুল কেটে দেওয়া যাবে সে যদি আঙুল চাই কেউ যদি চোখ তুলে নিয়ে থাকে তাহলে তার বদলে চোখ তুলে নিতে হবে সে যদি এটাই চাই তো তাহলে মোট কথা হলো এই যে অঙ্গের বদলে অঙ্গ নিয়ে নেওয়া যাবে শেষ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন বলছেন কেউ যদি তোমার অঙ্গ হানি না ঘটিয়েও থাকে যদি তোমাকে জখম করে দিয়ে থাকে আল্লা রবুল আলমিনের নিয়ম তো জোরোহ জোরোহের মানে হচ্ছে জখম তাহলে আল্লাহ তালা এতটাই নাই পরায়ণ এবং ইনসাফ পূর্ণ একটা দিন আমাদেরকে দিলেন যাতে করে আমরা মানুষের মর্যাদা রক্ষা করতে পারি মানুষকে যেন আমরা হেউ এবং তুচ্ছ না করি একটা মানুষের জীবনের যেমন দাম আছে তেমনি একটা মানুষের অঙ্গের দাম আছে যেমনি একটা মানুষের অঙ্গের দাম আছে তেমনি তার মর্যাদার প্রতি আমাকে সুবিচার এবং তার প্রতি এহতেরাম আমাকে দেখাতে হবে এই জন্য আল্লাহ এতগুলো আইন আমাদেরকে দিয়েছেন এই অঙ্গের প্রশ্নে এসে আপনাকে আর এক কথা এটাই বলে দিই এবং শিখিয়ে দিই তাহলে যদি কোনো মানুষের দুটো চোখ আছে একটা চোখ আছে কি কানা আর একটা চোখ আছে তার ভালো সেক্ষেত্রে যদি কেউ বদল করতে চাই যদি একটা মানুষের কেউ তার ডান হাতের আঙুল কেটে দিয়েছে আবার ও যদি বলে আমি ওর বাম হাতের আঙুল কাটবো কিমা হচ্ছে ওর ডান হাতের আঙুল কেটেছে এর বাম হাত চাইছে এর বাম হাতের আঙুল কেটেছে তার বদলে সে ডান হাতের চাইছে কিংবা আর কোনো অঙ্গ ও ভেঙেছে দাঁত ও বলছে চোখ দাও ও কানা করেছে চোখ তো বলছে আমাকে হাত দাও এইভাবে যদি কি করে উল্টা পাল্টা করে তাহলে উল্টা পাল্টা করা কি যাবে না এটা দলিল হচ্ছে কি জানের বদলে জান সেই হেতু দলিল হয়ে গেল কি আল্লাহ তালে এই জায়গাতে বললেন সুরাম আয়দাতে নাকের বদলে নাক কানের বদলে কান অতএব আমি বলবো ডান হাতের আঙ্গুলের বদলে ডান হাতের আঙুল বাম হাতের আঙ্গুলের বদলে বাম হাতের আঙুল হাতের বদলে পা হবে না পাঁয়ের বদলে হাত নেওয়া হবে না এটা হতে গেলে অন্যায় হবে অবিচার হবে এই জন্য আল্লা তালা ওই যে শব্দগুলো ব্যবহার করলেন একটা অঙ্গের অঙ্গের নাম নিলেন তার মানে হলো কি এ ভার্সেস এটা এটা ভার্সেস এটা এটা কাটলে এটা এটা কাটলে এটা বদলানো যাবে না যদি কেউ বদল করে দেয় তাহলে তার এটা নিজস্ব মর্জি হবে এবং কাজী সাহেব সেটাকে কোনো সময় সমর্থন করবেন না এবং তার ইচ্ছা মতো এইভাবে কেশ নেওয়া হবে না এইবার সবথেকে বড় কথা হলো এই যেটা কথা একটুখানি হয়তো পিছে থেকে গেছে তা হল এই যে অঙ্গহানি করতে গিয়ে আর একটা নৈতিক দায়িত্ব বর্তায় কার উপরে সেই রাষ্ট্রের উপরে এবং সেই কাজের আদালতের উপরে একটা মানুষের যদি অঙ্গহানি ঘটে যায় তো সঙ্গে সঙ্গে সেই মানুষটার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে যাতে করে ওই মানুষটার যতটুকু ব্যথা পাওয়ার সে ততটুকু ব্যথা পেয়ে গেছে তারপর বাকি আর ব্যথাটা যেন তার না হয় তার জন্য এই ব্যবস্থাটা নিতে হবে যে তার প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে শেষ চিকিৎসা পর্যন্ত তার করাতে হবে তাকে একটা করতে হবে। যাতে তার এই রক্ত বন্ধ হয়ে যায় বা তার ব্যথা বেদনা যেন কমে যায় এইভাবে তার প্রতি আমাকে কি করতে হবে মানবিক দৃষ্টি দিয়ে এই ব্যবহারটা আমার তার সাথে করতে হবে তারপরে আপনাকে বলি যে দিয়াতের পরিমাণটা তো আমি জেনেই গেলাম দিয়াতের পরিমাণ জেনে যাওয়ার পর এখানে একটা প্রাসঙ্গিক বিষয় হচ্ছে এই তা হলো যে মানুষেরা একটা বদ কিছু কিছু আছে লোকেদের মধ্যে যে কেউ কাউরি ঘরের ভেতরে বাড়ির লোককে না জানিয়ে উঁকি মেরে দেখে এটা খুব খারাপ অভ্যাস কেন যে আমরা সাধারণত ছেলে হই বা মেয়ে হই বা আমরা নর নারীর ভেতরে দুজনই হই স্ত্রী স্বামী যে দুজন ঘরের ভেতরটা হচ্ছে আমাদের পর্দার জায়গা এবং আরামের জায়গা সেখানে আমরা কাপড়গুলোকে ছেড়ে ছুড়ে বসি মানুষ আরাম বিশ্রাম করে সেই জায়গাটা হচ্ছে একেবারে জায়গা আর এবং চরম পর্দার জায়গা আমি আমার গায়ের ভেতরে জরুরি লেবাস রেখেছি কিন্তু আমি ঘরের ভেতরে আছি এইরকম ক্ষেত্রে কোনো মানুষ যদি উকি মেরে দেখতে যাই তো উকি মেরে দেখাটাকে কত আল্লাহ রসুল ঘৃণা করলেন যে তুমি তার আবরুর দিকে চুপচাপ তাকে না জানিয়ে এভাবে ডাকাতি করছ যেখানে সরাসরি বাইরে তার দেখা যায় যে নয় আর সেখানে তুমি পকেটমারি ডাকাতি করে ছিনতাই বাজদের মতো করে তুমি যেন কি করছো একটা মানুষের আবরুকে এবং ইজ্জতকে দেখার চেষ্টা করছো এইভাবে যদি কেউ দেখে विधान विधान सम्पर् आल्लाबी हदीसर भेतरे जदि तुम्हारे गृहर भेतरे तुम्हारे आबरू रक्षित है से तुम्हें ना लुकी मेरे देखते जा আঘাত হেনে যদি দাও এবং তার চোখকে দাও সে লোকটা তো দৌড়ে এসে চোখ ধরে বলবে তুমি আমার চোখ কানা করে দিয়েছ সুতরাং তুমি আমাকে আমার চোখের বদলে চোখ দাও কেন তুমি আমার চোখ কানা করেছো। এমন কথা বলে সে যদি প্রতিবাদী হয় তাহলে কাজীর কাছে গেলে কাজী সাহেব তাকে কি বিধান দেবেন যে তুমি চোখের বদলে চোখ দাও তাকে চোখ কে কানা করে দেয় তার কিছুই হবে না তার চোখটা বেকার চলে গেল যে কানা করেছিল তাকে একটা কানা কুড়িও জরিমানা দিতে হবে না কেন তুমি তোমার কৃতকর্মের ফল পেয়ে গেছো আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত আইন বিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করেন এবং এর প্রতি আমরা যেন শ্রদ্ধাশীল হই এই দোয়া রেখে আজকের মতো ইতি করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহারাকাত